বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة المتقين ولا عدوانا إلا على الظالمين و أصلي على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله واصحابه أجمعين أما بعد بيس تيبان لاردوني ركاتش ومانتسودي درشق أبرا ترشقل كي قرآن رأشتش عقوة جراتش قبطر قرآن الكريم الله وركلام يرمون درائشون اك شكو نيو بشوي قر� করন এমন গ্রন্থ যা পড়লে নাকি যা শুনলে নাকি যা বাস্তবায়ন করলে নেকি এবং ইহোকালে কল্যাণ ও পরকালে মুক্তি সেই কোরআনের ঘটনা আজকে কোরআনের ঘটনা আমরা শুনবো এমন সব ঘটনা যার ভিতর রয়েছে আমাদের জন্য দিক নির্দেশনা আর সেই লক্ষ্যে স্টুডিওতে আমাদের সাথে যে সকল অতিথিবৃন্দরা যোগ দিয়েছেন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেব আমার সর্বটানিক উপদেষ্টা আছেন বিশিষ্ট আলমেদিন শেখ হাসান জামিলাম এবং আমার ডানে আছেন শেখ আহমদ্রাহিম সম্মানিত শ্রুতি দর্শক আপনাদের সাথে আমি রয়েছি হারুন হোসেন বলছিলাম কোরআনের কাহিনি সত্যি বিগত কয়েকটি পর্ব আমাদের কাছ থেকে চলে গেছে হয়তোবা আপনারা সেগুলি শুনে অধীর আগ্রহে আছেন আবারও কখনও কোনো পর্ব আসবে কি সেই চাহিদা মেটাতেই আল্লাহ রব্বুল্লাহ আলম ফজলকরমে আমরা স্টুডিওতে হাজির হয়েছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তালুদ ও জালুতের ঘটনা জালেম শাসককে কীভাবে উৎখাত করতে হয় এবং শাসন ক্ষমতায় যারা আসেন আল্লাহ কিভাবে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসেন আর ওই সকল জালেমদের পথন কীভাবে গঠে থাকে সর্বোপরি আল্লাহ রবুল্লাহ আলমিন একজন দায়িত্বশীলকে কি গুণ ও বৈশিষ্ট্য দিয়ে থাকেন এ সকল শিক্ষণীয় বিষয় রয়েছে এই ঘটনার মধ্যে আমরা প্রথমে ঘটনার সার সংক্ষেপ শুনব আমাদের অতিথি শয়েখ মুফতি মোহাম্মদ কাদেবরাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহাতাম আল্লাহ রসুল্লাহবাদ মানে ইসরায়েলের একটি ঘটনা এটি মোসাল সাল্লাম রহম্মতের তারা একসময় তাদের রাজত্ব হারিয়েছে তাদের দেশ হারিয়েছে শত্রুদের দ্বারা আক্রান্ত হয়ে তারা একেবারে পর্যদস্ত অবস্থায় পড়েছিল তখন তাদের মধ্যে আল্লাহ তালা একজন নবী দিলেন সামৌন অথবা সামবিল আলাহি ইসাল্লাম তো সেই নবীকে তারা প্রস্তাব করলো যে আমরা যুদ্ধ করব। আমাদের ঋতু গৌরব আমাদের দেশ আমাদের হারানো ঐতিহ্য ফেরানো ঐতিহ্য ফিরিয়ে পাওয়ার জন্য আমরা যুদ্ধ করব যুদ্ধ করব আল্লাহর পথে যুদ্ধ করব। তিনি বললেন যে যুদ্ধ ফরাজ হলে যদি তোমরা যুদ্ধ না করো তারা বললো যে কেন করব না আমরা আমাদের ঘর বাড়ি আমাদের ছেলে সন্তান থেকে আমরা বহিষ্কৃত হয়েছি অপমানিত হয়েছি কেন যুদ্ধ করব না কিন্তু বাস্তবে যখন যুদ্ধ ফরাজ করা হলো ছোট্ট এক দল ছাড়া তারা সবাই যুদ্ধ থেকে পিস পা হলো যাই হোক এই ঘটনায় এখানে তারা যখন যুদ্ধ প্রস্তাব করলই আল্লাহ তালা বললেন তাহলে যুদ্ধ করতে হলে একজন তো নেতা লাগবে একজন প্রেসিডেন্ট লাগবে তো নবী বললেন যে তরুককে আল্লাহ তোমাদের জন্য তোমাদের নেতা হিসেবে নিয়োগ দিয়েছেন তারা বললেন আরে তলুক সাধারণ সৈনিক ছিল ওর কোনো সম্পদ নাই কীভাবে তার রাজত্ব হওয়া সম্ভব তখন নবী বললেন যে না আল্লাহ তাকে শারীরিক এবং এলমি জ্ঞানগত অনেক যোগ্যতা দিয়েছেন জ্ঞানের যোগ্যতাও অনেক তার শারীরিক সামর্থ্য অনেক অথবা তাকে আল্লাহ রাজত্ব দিয়েছেন তো তার রাজত্বের একটা চিহ্ন হবে একটা তাবুত একটা বক্স ছিল এই বক্সের মধ্যে মানে ইসরায়েলের স্যান্ডেল জি সাকিনে আছে প্রশান্তি আছে সেখানে এটা সাকিনা মানে আসলে ওয়কার গাম্ভীর্যাম আল্লাহ পক্ষ এগুলি বিভিন্ন তাপসির এসছে যাই হোক তো তাদের উপরে যখন এই যুদ্ধ করার নির্দেশ আসলো তখন তার বললেন তাহলে নেতৃত্বে তারা যুদ্ধে রওনা হয়েছে পরে তাউল বলেন যে আল্লাহ তোমাদেরকে একটা নদীর পানি দিয়ে পরীক্ষা করবেন ইন্দম বেনাহর এটা নদীর পানি দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন নদীর পানি কেউ পান করতে পারবে না এক কোশ ছাড়া ইল্লা মানিকারাভা গরফা এক কোশ পান করলে হবে এর বেশি পান করতে পারবে না তো এরা এটাকে এখন নাহরিয়া বলে এটা উর্দুনা ফিলিস্তিনের মাঝামাঝি একটা নদী আছে নাহর সরিয়া নাম তো যারা ইমানদার ছিল তারা এক কোষ পান করেছে তাদের ইমান ছিল না এরা পান করতে করতে এদের কোনো পিপেশা মিটেই না পর্যন্ত জনের ছিল এই তার সাথে তারা যেতে পারলেন আর বাকিরা যেতে পারল না শেষ পর্যন্ত যখন যুদ্ধের ময়দান আসলো যুদ্ধের ময়দানে জালুত যে জালিম বাদশাহ জালিম তাদের উপরে জলম করত মানে ইসরায়েলের উপর বিভিন্ন অত্যাচার করত তার বিরুদ্ধে মূলত যুদ্ধ তো জালুতের মুখোমুখি যখন হলো তখন অনেকেই বলল যে এদের সাথে কেমনে যুদ্ধ করব। তারা সংখ্যায় এত আর আমরা মাত্র অল্প কয়জন তখন যারা আল্লাহর প্রতি সাহসী ছিল পরে যারা মুমিন তারা বললো যে কামিন ফিয়াতিন কলিরাতিন গোলাবাতির কত ক্ষুদ্র দল কত বিশাল দলকে পরাস্ত করেছে আল্লাহর অনুমোদন ক্রমে তারপরে তারা দোয়া করল যে আল্লাহ আমাদের উপরে শীলতা অবিচলতা এগুলো আমাদেরকে আপনি দান করেন আমাদেরকে সাহায্য দান করেন তারপরে তারা আল্লাহ নির্দেশে ওদেরকে পরাস্ত করলো এই ছোট্ট দলই বিশাল দলকে পরাজিত করলো সেখানে ছিলেন ছোট ছোট তিনি সাধারণ সৈনিক ছিলেন তো দাউদ কিন্তু জালুতকে হ্যাঁ মোবার হয়েছে তিনি তাকে হত্যা করেছেন হত্যার পরে আল্লাহ পরে দাউদ আলহিস কে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ ওই জালিম শাসক পতন হয়ে গেল নিচ্ছিন্ন হয়ে গেল আর একটা ইসলামী নবুয়াতের হুকমত প্রতিষ্ঠিত হলো সেখানে আল্লাহ পরে বললেন আল্লাহ আলাদা পোল্লা হিনাসম বেবাহ আল্লাহ যদি এভাবে এক দলকে দিয়ে আরেক দল মানুষকে প্রতিহিত না করতেন তাহলে গোটা পৃথিবী বিপর্যস্ত হয়ে যেত কিন্তু বালা আল্লাতলা মমিনদের প্রতি বিশ্বজাহানের প্রতি ওনার অনেক অনুগ্রহ এই এই সিস্টেমে তিনি দুষ্টের দমন করেন আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন এবং শেখ সুন্দরভাবে আমাদেরকে শোনালেন আমরা শুনলাম এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি দেখেন যে প্রত্যেকটি যুগে আপনার কেউ জলেম জুলুম করেছে আর কেউ মজলুম হয়েছে যে যারা নির্যাতিত নিপীড়িত তারা যদি সত্যিকারী আল্লাহকে কে ভালোবাসেন আল্লাহর প্রতি বিশ্বাস থাকে অর্থাৎ ইমানদার হয় শর্ত কিন্তু তারা ইমানদার হয় ধৈর্য ধারণ করে এবং আল্লাহর প্রতি সে ভরসা রাখে তাহলে আল্লাহ তাদের বিজয় দিবেন এক নম্বর দুই নম্বর হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলা সকলকে এখতিয়ার করবেন না পছন্দ করবেন না যে নেতৃত্ব ওকে দেব বা একে দেব আমাদের মন চাহে অনেক সময় মন মতো হতেও পারে অনেক সময় নাও হতে পারে যেমন তাহলে সম্পর্কে তাদের মনস্থন ছিল না বা তাদের আল্লা পক্ষ থেকে ছিল শেষ পর্যন্ত মেনেছে কিন্তু অন্ত থেকে যারা মানতে পারেনি তারা আবার সফলও হতে পারেনি যেতেও পারেনি এজন্যই আল্লাহর পক্ষ থেকে যেটা ফায়সালা আসবে এখন তো আমাদের কাছে কোরআন সন্না আছে কাজে আল্লাহর ফয়সালাকে মেনে নিতে হবে এটাই হচ্ছে এবং জালুতের ঘটনা যেমনটি শেখ মুখলেজ বলছিলেন পৃথিবীর ইতিহাসের সাধারণ অন্য সব জাতির ঘটনাগুলোর মধ্য থেকে একটি ঘটনা দিক থেকে সেটি হলো জোলম যুগযুগে চলেছে এখানে এই জালেম মাজদুমের পাশাপাশি আরেকটি বিষয় আমাদের কাছে ফুটে উঠে সেটা হলো আল্লাহ তালা রাসুল তথা নবীগণ এবং যারা কোরআন এবং আহ্বান করে তাদের কথা মানার ক্ষেত্রে মানুষ ভিতরে দুটি শ্রেণী হয়ে যায় অবশ্য কোনো কোন ক্ষেত্রে তিনটা শ্রেণীও হয়ে যায় কিছু মানুষ আছে হক শোনার সঙ্গে সঙ্গে সেটাকে গ্রহণ করে নিশ্চিত করেছেন সে তার ধারা কাছেও যায় না আর কিছু মানুষ আছেন যারা হক শোনার পরেও সেটাকে গ্রহণ করেন না বোঝার পরেও গ্রহণ করেন না আর কিছু মানুষ আছে কখনো কখনো তৃতীয় শ্রেণীর সৃষ্টি হয় সেটি হল যে অবস্থা পর্যবেক্ষণ করেন বিজয়ী দলের পক্ষে পরে গা বাসিয়ে দেন এই তিনটা শ্রেণী এখানে সৃষ্টি হয় সাধারণত এই ঘটনা থেকে মূল শিক্ষণীয় বিষয় হল যে আল্লাহ সুবাহ নির্দেশ যারা পালন করে আল্লাহ তাল্লাহ তাদেরকে চূড়ান্ত বিজয় দান করে এবং তাদেরকে মর্যাদা দান করে আর যারা সাময়িকভাবে সুখ পেতে চায় দুনিয়ার জীবনের আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে তারা সাময়িক সুখ পেতে পায় কিন্তু চূড়ান্ত ভাবে তারা বেজ হয় লাঞ্ছিত হয় এটি অত্যন্ত স্পষ্ট ব্যক্তি তারা হতে পারে আল্লা কাছে ন্যাক মানুষ হিসেবে যখন সে নিজেকে পেশ করতে চায় তখন কিন্তু সে পরীক্ষার মুখোমুখি হবেই নবী আলিসাল্লামরা সবচেয়ে বেশি পরীক্ষার মুখোমুখি হয়েছেন আসাদুল আম্বি আলহিসামী সবচেয়ে বেশি পরীক্ষার মুখোমুখি হয়েছেন এবং তাদের কাছে যারা তারাই পর্যায়ক্রমে সবচেয়ে বেশি পরীক্ষার সম্পর্ক যত বেশি এখানেও তাই হয়েছে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে আসলে আমরা অনেক ক্ষেত্রে হালাল হারামের কিছু ব্যাপার আছে রব আলমিন আমাদেরকে শুধু হালাল খাবার গ্রহণ করার হুকুম করেছেন হারাম থেকে বাঁচার হুকুম করেছেন আপনারা কেউ দূরে যাবেন না এই প্রত্যাশা সালাম আলাইকুম রাহমতুল্লাহ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 বলতে শুনেছি বান্দা মুশ্রিক ও কাফের মাঝে পার্থক্য হল সালাদ ত্যাগ করা সেই মুসলিম প্রথম খণ্ড ইমান অধ্যায় হাতের সংখ্যা একশো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 শান্তির জন্য ইসলামের অবদান সমাজে আলাইকুম রাহমতুল্লাহ সুন্দর দর্শক বিরতির পর আপনাদের সকলকে আবারও এই কলানী স্বাগত জানাচ্ছি যে আমাদের মধ্যে হাসান জামিন শাহ বলতেছিলেন এই তার ঘটনার শিক্ষা তালুত এবং জালুতের যে বিষয়টা আলোচিত হলো তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো আমরা এখান থেকে বের করতে পারি সেটা হচ্ছে আল্লাহ সুন্নত বান্দাহকে যখন হালাল হারামের হুকুম করেন তখন অনেকেই ভাবে যে হালালের দিক তো সামান্য হারামের জায়গাটা ক্ষেত্রটাই বেশি তখন তারা ভাবে এই হালালের উপর বোধহয় আমরা আমাদের প্রয়োজন মিটাতে পারবো না এই হালাল দিয়ে তখন হারামের স্বর্ণাপন্ন হয় আরামের পিছনে ছুটে কিন্তু এটা বাস্তবতা হচ্ছে এবং হালালটা দিয়েছেন বেশি সেজন্য হারামের কথাগুলি উল্লেখ করেছেন গনার কয়েকটা জিনিস হারামকে অনেকে মনে করে আমি শুরুতে বলেছিলাম যে অনেকে মনে করে হালালের ক্ষেত্রটা কম হারামের ক্ষেত্রটা বেশি অনেকে মনে করতে পারে তখন তারা মনে করে মনে করার কারণে তারা হালাল থেকে বেঁচে হারামের পথ খুঁজে খুঁজে আর এই খোঁজার কারণে দেখা যায় তার এই মিশ্রণের কারণে তার সব বরবাদ হয় দুনিয়া আখারাত সব বরবাদ হয় ঠিক এখানে এই ঘটনাটাই ঘটেছে যে হজরত তালুদ যখন তার সঙ্গীতারকে বললেন যারলা পরীক্ষা করবেন তোমরা পানি কম খাবা যারা কম খেয়েছে যারা অল্পে তুষ্ট থেকেছে রব্বল আলমিন তাদেরকে সত্যি সামর্থ্য দিয়েছেন এবং দিনের জন্য কবুল করেছেন এই বাস্তবতা এখানে আমরা বুঝছি আরেকটা বিষয় হচ্ছে যে কাজের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি অভিজ্ঞতা খুঁজি আবার যোগ্যতা মানুষের শারীরিক হবে আবার তার যুগ থাকতে হবে থাকতে হবে যোগ্যতা এবং দক্ষতা দুইটাই লাগবে একটা মানুষকে কাজে সফল হওয়ার জন্য আরেকটা দেখা যাচ্ছে আয়াতে আল্লাহ বলেছেন তো প্রথম তারা যে যুদ্ধ করতে চেয়েছিল নুকাত এটা সাধারণ পাবলিক এ প্রস্তাব দিয়েছে যে আমরা যুদ্ধ করবো আমরা যুদ্ধ আমাদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনবো অনেক সুদিসম যারা ছিল তারা প্রস্তাব করেছিল মূলনীতিগত ইসলাম যুদ্ধ চায় না যুদ্ধ তোমরা চাও এটা যুদ্ধ হবে বাঁচতে যাই আসলে ঠিক না ইসলাম লড়াই চায় না কিন্তু যদি কেউ চাপিয়ে দেয় তখন এই এখানে নবী বলেছিলেন আচ্ছা তোমরা তো যুদ্ধ করতে চাও যদি যুদ্ধ ফরাজ হয়ে যায় তখন যদি যুদ্ধ না করো কারণ সংকল্প আমরা পেয়েছি যে আমরা যুদ্ধ কামনা করব না আমরা চাইব শান্তি ইসলাম শান্তি ধর্ম কিন্তু কেউ যদি চাপিয়ে দেয় সেটা বাধ্য হয় তখন আমরা আত্মরক্ষার জন্য প্রতীহত করবো এটা হলো একটা মূল নীতি আর আরেকটা যেটা এখানে একটা ভাই যেন আসলে আজকের পৃথিবীতে আমরা যেটা দেখি রাষ্ট্রশক্তি আর ধর্ম রাষ্ট্র আর ধর্ম যেন বিচ্ছিন্ন হয়ে গেছে রাষ্ট্র এক জিনিস ব্যক্তিগত সাথে সম্পর্ক আপনি কিছু একজন কাউকে বলতেও পারবেন না আর কোন সমাজে রাষ্ট্র তো কোনো প্রশ্ন আসে না ধর্মের সাথে কোন রাষ্ট্রের সম্পর্ক নেই এটা গির্জা আর খ্রিস্টানদের যে দ্বন্দ্ব হয়েছিল ফ্রান্সে তখন গির্জার ভুলের কারণে ইসার ধর্ম ইসলামের মসজিদ গুলি ইসলামের ধর্মীয় ব্যক্তিবর্গ কখনো ইসলাম মুসলিম জাতির উপরে বিশ্ব জাতির উপরে কোনো জন চাপিয়ে দেয় না এখানে যেটা আমরা দেখলাম নবী এবং তালুত দুজনে একাত্ম হয়ে আল্লাহ দেয়া বিধান অনুসারে তারা যুদ্ধ করেছেন এই জগতের আমাদের এই শতাব্দীর কাছাকাছি সময়ের গঠন আমরা যদি বলতে পারি যে এই যে আধুনিক সৌদি রাষ্ট্র এটার পিছন যদি খুঁজে দেখি তাহলে দেখা যাবে যে এখানে আমেরিকার একজন খ্রিস্টান লেখক উনি বলেছেন ওনার একটা বই দা রাইজ এন্ড ফল অফ ইসলামিক স্টেট ওই বইতে উনি লিখেছেন যে আঠারোশো সালে যখন তুরস্কে সুলতান আব্দুল মজির মেসেলে মানে আঠারোশো পর্যন্ত সারা মুসলিম জাহানের সংবিধান ছিল কোরআনে করিম প্রথম কোরআনে করিমকে বাদ দিয়ে আলাদা লিখিত সংবিধান লেখে সুলতান ওই খ্রিস্টান লেখক আমেরিকান লেখক উনি বলেছেন যেদিন কোরআনকে বাদ দিয়ে সুলতান আব্দুল মজিদ আলাদা একটা সংবিধান লিখেছেন সেদিনে মূলত মুসলিম জাহানের পতন হয়ে গেছে নব থেকে ইসলাম থেকে ধর্মকে আলাদা করে দিলে মধ্যে জোর আর একটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে নেতৃত্বে আসার জন্যে যে যোগ্যতাগুলো। এখানে স্পষ্ট এখানে দুইটা জিনিসকে রদ করা হয়েছে এক হচ্ছে যে সম্পদশালী যারা নেতৃত্বে তারাই আসবে না বা পূর্বের যেহেতু পেশি শক্তি শুধু এটাও না নেতৃত্বে আসার জন্য এলমি যোগ্যতা লাগবে তার শিক্ষাগত যোগ্যতা লাগবে যেটা তালুতের ছিল নেতৃত্বে আসার জন্যে তার শারীরিক সক্ষমতা আমাদের আজকে সমাজে আমরা এমন দেখি যে বুরু হয়ে এমন অবস্থা যে সে সমাজের কাছে পৌঁছতে পারে না জায়গায় জায়গায় সে কাজ করতে পারে না কিন্তু আমার মনে পড়ছে হয়তো ভুলে যাবো নাকি যে এই যে তালুদ কে আল্লাহ নেতৃত্ব দিলেন তারপরে দাউদ সালাম চলে আসলেন এই নেতৃত্বটা কিভাবে আপনার থেকে আমি তারপর দাউদাম ইয়াবুব ইউসুফ ইসমাইল জাকারিয়া ইয়াহিয়া মুহাম্মদাম ইসা আলাই সালাম ইব্রাহিম আলাইস্লাম বিশ্ব মানবতার সর্বকালের নেতৃবৃন্দ হলেন ওনারা আচ্ছা তো যেটা আপনি বলেছেন এটা তালুতালুতের নেতৃত্বে যখন যুদ্ধ জয় হলো তখন তো সে অবস্থা চললো কিন্তু একটা লাগবে তালুতের পরে ক্ষমতায় আসলেন তারপরে আরেকটা কথা ঘটনা থেকে শিক্ষা যেটা বিষয়টা হলো আল্লাহ তার তৌফিক আল্লাহর তৌফিক না হলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হওয়া সম্ভব না সম্ভব সম্ভব না এই আল্লাহ রবুল্লা আলমিন তালুদকে নির্বাচন করেছেন তালুতের পরবর্তী স্তলাভিষিক্ত কে হবে আল্লাহরবুল্লা আলমিন এই বালক দাউদকে প্রতিষ্ঠিত করেছেন এবং নবু অতি দিয়েছেন এবং তাকে সে শক্তি দান এটা আমি আরেকটু স্পষ্ট করে দিচ্ছি যে দাউদ আলহ সাল্লাম কীভাবে নেতৃত্বে আসলেন আপনার তালুত ঘোষণা দিয়েছিলেন যে জালুদকে যে হত্যা করবে সেই ব্যক্তি হবে নেতা আমি তাকে তাই হয়েছে তখন তো নব এখনো পাননি তো উনি যে আপনার যুদ্ধ করে জয়লাভ করেন এখানে একটা বড় শিক্ষা আছে যে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ তালা সাহায্য করেন না আল্লাহ সাহায্যের সাথে থাকে কি মাজদম যদি অমুসলিম আজ জালেম যদি মুসলমান হয় শুধু ইসলামের কারণে আল্লাহ তালা তার জোলম কখনো সমর্থন করেন না এবং কি রসুল্লা আকরম সাল্লাহামের যুগে বহু ঘটনা আসে যে কোনো রসুলাম বরং উল্টা বলেছেন যে তিনজনের ব্যক্তিকে আল্লাহ তাহলে ফিরিয়ে দেন না তার ভিতরে দাওয়াতুল মাজুময় একেবারে কবে যাচ্ছে আর একটি বিষয় এখানে দেখা গেল পরীক্ষা নেবেন যারা পরীক্ষা উত্তীর্ণ হবে আল্লাহর তাদেরকে সফলতা দান আর সবচেয়ে মজার আরেকটা ঘটনা হলো যখন তারা পিস্পা হতে চাইলো তখন ইমান আল্লাহ আপনাদের ধন্যবাদ আপনাদেরকে অত্যন্ত সুন্দর আলোচনা উপস্থাপনের জন্য কোরআন আরো কে ঘটনাটি এবং তার থেকে শিক্ষা সম্মানিত শ্রী দর্শক আমাদেরকে যেতে হচ্ছে আজকে এই ঘটনা থেকে আমরা যারা শিখতে পেলাম আল্লাহ রবুল্লা আয়ালমিন জালিমকে কখনও বরদাস্ত করে না জালিমের পক্ষ আল্লাহ অবলম্বন করেন না মজলুমের পক্ষ আল্লাহ রবুল্ আলমী অবলম্বন করেন ন্যায়ের পক্ষ আলাহ রবুল্লা আলমিন অবলম্বন করেন কল্যাণের প্রদর্শন করেন আর আল্লাহ রব্ল আলমিন তিনি তার তৌফিক ব্যতীত আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করাও সম্ভব নয় আমাদের সকলকে আল্লাহর তৌফিক সর্বাবস্থায় কামনা করতে হবে এবং আল্লাহর উপরে ইমান আমাদের প্রবল করতে হবে তবেই আল্লাহ রবুল্লা আলমিন কম সংখ্যক হলেও আল্লাহ বিজয় আমাদেরকে দান করবেন যেমনটি আল্লাহ রবুল্লাহ আলমিন এই ঘটনার দিয়ে আমাদেরকে জানিয়েছেন শিক্ষা আমরা গ্রহণ করি এবং বাস্তবায়নের চেষ্টা করি আল্লাহ রবুল্লা আপনাকে আমাকে সকলকে তো অভিজ্ঞান করুন আহিন আসসালাম আলাইকুম মরহি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 জয়েন্ট ডক্টর জাকির নাইক দেখুন অর্ধাঙ্গিনী নাতৃত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশ